বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর সাহায্য চাই এবং তাঁর কাছে ক্ষমা সজ্জিদ নমান মোহাম্মদুসূলো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 وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ রাম সম্মানিত সুবিধি সমাজ একটা বলি। রমজান মাসে আমি লন্ডনে ছিলাম ঐখানে একটু ঠান্ডা লেগে গিয়েছিল শরীরে যে কারণে চিকিৎসা করাইতেছি এখনো কোনো ফল পাইতেছি না আপনাদের কাছে বলার উদ্দেশ্য হইল দুইটা আপনারা যদি মনে মনে দোয়া করেন গলার সাউন্ডটা যদি আল্লাহ ক্লিয়ার করে দেন তাহলে কিছু বেশি সময় আপনাদেরকে কথা শোনাই দেবার আর একটা উদ্দেশ্য হল যেহেতু গলার আওয়াজের ব্যাপারে সময়ের কোন নিশ্চয়তা নাই কতক্ষণ কথা বলতে পারি জানি না তাই আপনারা সময়ের মূল্য দিয়ে একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার বুঝার চেষ্টা করলে এর উসিলায় আল্লাহ আপনাদের আপনাদের সাথে আমাকেও হেদায়েতের পথে চলার তৌফিকদার করবে আপনাদের এই দেশে আমাকে আনার জন্য হজরত মৌলানা মুহিবুর রহমান সাহেব দামাতবারাকুম বহু দিন আগের থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তখন থেকে চেষ্টা করতেছেন আমাকে আপনাদের ক্ষেত আনার জন্য যখন বাংলাদেশের বাইরে কোনো দেশে আমি দাওয়াতের কাজে যাইনি এতদিন আল্লাহর হুকুম হয় নাই আল্লাহর মর্দি হয় নাই অন্যান্য দেশে গেলেও আপনাদের দেশে আসার সুযোগ হয় নাই এই বৎসর আল্লাহর মর্জি হয়েছে আপনাদের খেদমাতে আসার সুযোগ হয়েছে তিনি এবং তার অনুসঙ্গীরা সাথে আপনারা সবাই যারা সহযোগিতা করেছেন আপনাদের সকলের সাথে দেখা সাক্ষাৎ করার মতো সময় নিয়েও আমি এখন আসতে পারিনি ঠান্ডা লেগে গলার আওয়াজ বসে যাওয়ার কারণে এবং হাতে ব্যথা ধরার কারণে এখন এর মৌসুমে আমি আসার ইচ্ছা ছিল না তিনি বললেন যে অনেক মানুষ জানে আমি আমার অনুষঙ্গীদেরকে নিয়ে আপনাকে আনার চেষ্টা করেছি আপনার যে আসার ব্যবস্থা হইল অন্তত দু চার দিনের জন্য আসন সবার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে না পারলেও দুই একটা মজমায় দেখা হলে ও মানুষ মনে শান্ত না শুধু এই জন্য দুই চার দিনের জন্য আসছি আল্লাহ বা চাইলে আগামীতে বিচার মেয়াদ লম্বা আছে আল্লাহ সুযোগ দিলে আগামিতে গরমের মৌসুমে আসলে ওনার সাথে আপনারা যারা যারা সহযোগিতা করেছেন সবার সাথে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ এবং আলাপসলাপের সুযোগ হতে পারে এখন যেহেতু আমি খুব শর্ট টাইম নিয়ে আসি। এই আমার আসার ব্যাপারে ওনার সাথে যারা যত সহযোগিতা করেছেন সবার সাথে যদি ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ এবং দীর্ঘ আলাপ আলোচনার সুযোগ নাও হয় এজন্য আমি আশা করি আপনারা কেউ মনে দুঃখ নেবেন না আমি ওনার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন आजीवन आल्लर हुकुम मते रसुलरिका मत जीवन जापन करते कैकटा प्रोग्राम संक्षिप्त सफरे प्रोग्रामगर हेडिंग से, गुली हे है से तफ्षीरु पुरान। तफ्षीरु पुरान तो फिर कुरान तुले सभागुलिर आयोजन এই দিকটা সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরাতুল আসর তিল করেছি এই সুরার তসির থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য তবে কোরআনের তসির এতই একটা ব্যাপক জিনিস এক বিশাল সাগরের মতো। এক হাদিসে আল্লাহ রসুল বলেন পর্যন্ত কোন আলেম কোরআনের তসির শিখতে থাকলে তার জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু আমি কোরআনের তফসির শিখে শেষ করে ফেলেছি বলতে পারবেনা এই হাদিসটার থেকে আমি আশা করি আপনারা আন্দাজ করতে পারবেন কোরআনের তস্বিরের জগত থাগত বিচাল এই জন্য একদিনে বা এক রাত্রে আমরা তিলাবাত্পিত সুরায় আসরের তসির আগাগুরা সমস্ত তস্বির বিস্তারিত শুনে ফেলব সমস্ত তস্বির আমরা একদিনেই বুঝে শেষ করে ফেলব এমনটা আশা করা যায় না তবে সুরায় আসরের তস্বির থেকে চয়ন করে করে বাছাই করে করে এমন কিছু কথা আমি আপনাদের ক্ষেত্রে প্রেশ করার চেষ্টা করব যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য বেশি দরকারি এবং বেশি উপকারী আমি মনে করি সেই কথাগুলি বাছাই করে করে আপনাদের মতে পেশ করার চেষ্টা করবো আমার তফিজ বিল্লা আমরা যে সুরার তস্বির শুনতে যাচ্ছি এই সুরার নাম সুরাতুল আসর এই সুরা আল্লা মহানবী করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে যে অবস্থার প্রেক্ষিতে কোরআনের যে অংশ নাজিল হয় সেই অবস্থাকে কোরআনের সেই অংশের ছিল এই মহানবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি ও মক্কার কুরাইল বংশে জন্মগ্রহণ করার পর থেকে একাধারে ৪০টি বছর তাদের সাথে জীবনযাপন করেছেন তাদের সাথে উঠা বসা করেছেন তাদের সাথে চলাফেরা করেছেন তাদের সাথে সমাজে বসবাস করেছেন তাদের মধ্যে বিয়া আদি করেছেন তাদের সাথে সন্তান লালন পালন করেছেন কিন্তু ৪০টি বছরের ভিতরে ইসলামের দাওয়াত দেননি কলেমার দাওয়ার দেননি নামাজ রুজা এবাদত বন্দেগী তো দূরের কথা কলেমার দাওয়ার টুকু চল্লিশ বছরের ভিতরে দেননি ইসলাম ধর্মের দাওয়ার টুকুও আল্লাহ রসুল জীবনের প্রথম চল্লিশ বছরের ভিতরে দেননি কেন দেননি এটা একটা রহস্যময় প্রশ্নের এই প্রশ্নের জবাবটা একটা রহস্যময় ব্যাপার আমরা বুঝে রাখলে কোরআনের অনেক কথার মর্ম বুঝা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমিন আমাদের মহানবীর জন্মের পর থেকে একাধারে চল্লিশটি বছর পর্যন্ত সমাজের মানুষের কাছে এবাদত বন্দেগীর দাওয়াতের হুকুম করবেন দূরের কথা নামাজ রুজার দাওয়াত দিতে বলবেন দূরের কথা কলেমার দাওয়াত দিতে পর্যন্ত বলেননি ইসলামের দাওয়াত দিতে পর্যন্ত বলেননি এর কারণ আল্লাহ জানেন আগের থেকেই আল্লাহ জানতেন যখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন যখন নবী বলবেন যে আল্লাহ আমাকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখনই আবু জাহাল আবুল আহাব তথা ক্রাইল বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা প্রশ্ন করে বসো যে ছেলেটা আমাদের মধ্যে জন্মগ্রহণ করল আমাদের সাথে বসবাস করল আমাদের সমাজে বিয়াশী করল আমাদের সাথে চলাফেরা উঠাবসা বসা করল এই ছেলেটা নবী কিভাবে হইল এই প্রশ্ন ভবিষ্যতে যখনই মোহাম্মদুর রাসুল্লাহ ঘোষণা দেওয়া হবে তখনই বেদিনারা এই প্রশ্ন উঠাবে আল্লাহ আগে থেকে জানতে। কি মনে করেন এই প্রশ্ন যে তারা করবে আল্লাহ কি আগের থেকে জানতেন কাজেই আল্লাহ ফক্রাবুল আলমীর মহানবীর পবিত্র জিন্দেগীর তেষট্টি বৎসরের জিন্দেগীর প্রথম চল্লিশটি বছরকে। তাদের এই প্রশ্নের জবাব হিসেবে রেডি করবে চল্লিশ বৎসর পর্যন্ত কলেমার দাওয়াত দেওয়ার দরকার নাই চল্লিশ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই চল্লিশ বৎসর পর্যন্ত নামাজ রুজা এবাদত বন্দেকির দাওয়াত দেওয়ার দরকার নাই শুধু তাদের সমাজে বসবাস কর তারা এই চল্লিশ বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার দ্বারা তোমাকে চিনুক তুমি সত্যবাদী না মিথ্যা এই একটা কথা চিনার সুযোগ দিলেন আল্লাহ তাদেরকে ৪০ বছর চল্লিশ বছরের অভিজ্ঞতায় তারা আবদুল্লার পুত্র মোহাম্মদ চিনল মুহাম্মদুল রসুল্লাহ চিনল না চল্লিশটি বৎসরের অভিজ্ঞতায় তারা আবদুল্লার পুত্র মোহাম্মদকে আল আমিন উভা দিতে বসিত পরম আমানতদার জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী যিনি বিন্দু মাত্র খিয়ানত করেন না কোনো আমানতে যিনি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন না এইটুকু সাক্ষ্য তারা দিল তারা নিজেদের মুখে তাকে আল আমিন উভাধি যখন তাদের মধ্যে এই স্বীকৃতি হয়ে গেল যে ইনি সংসারের কোন ব্যাপার নিয়েও কোনদিন মিথ্যা কথা বলেন না আবু জাহাল ও নবীকে আল আমিন ঘোষণা দিল নবী হিসাবে পরিচিত হওয়ার আগে আবদুল্লার পুত্র হিসাবে পরিচিত হওয়ার সময় আবুল আহাব ও নবীকে আল আমিন হিসাবে ঘোষণা দিলো तार ए, रसुल्ला घोषणा जहाल की प्रश्न करोहम्मद अल्लाह रसुलना हा अल्ला रसुल हार मिथ्या दाबी करते कथा बोल रुजोग क्यों এক হাজারে চল্লিশটি বৎসরের জীবনের অভিজ্ঞতার দ্বারা তোমার মুখে উভাধি দিয়েছ আল আবিন যে দিন মিথ্যা বলে না বেসা কিনার ব্যবহারে যেই ব্যক্তি মিথ্যা বলে না সংসারের কাজকর্মের ব্যবহারে যেই ব্যক্তি মিথ্যা বলে না যেই ব্যক্তি মানুষের সাথে লেনদেনের বেলায় মিথ্যা বলে না কাজ কারবারের বেলায় মিথ্যা বলে না এই ব্যক্তি আল্লাহর নবী হওয়ার মিথ্যা দাবি কেমন করে করতে পারে এইভাবে রসুন হওয়ার দাবিতে তাকে যেন তারা মিথ্যাবাদী সাব্যস্ত করার কোন সুযোগ না পায় এজন্য চল্লিশ বৎসর পর্যন্ত তাকে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম না দিয়ে তিনি যে সত্যবাদী এই কথা প্রমাণ করার জন্য শুধু তাদের মধ্যে উঠা বসা এবং বসবাস করার নির্দেশ দিয়েছিলেন আশা করি আপনারা উপলব্ধি করতে পেরেছেন একাধারে চল্লিশ বৎসর চলে গেল জীবনের ইসলামের দাওয়াত দিতে আল্লাহ হুকুম করলেন না কেন কালেমার দাওয়াত দিতে হুকুম করলেন না কেন কারণ আল্লাহ জানতেন এইগুলি দাওয়াত দিতে গেলেই তো আল্লাহর রাসুল এই কথা দাবি করতে হবে আর এই কথা দাবি করলেই তারা এই দাবিতে রাসুলকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে কাজে মিথ্যাবাদী না সত্যবাদী আগে ধুলো তারপরে আমি কোন কাজে পাঠাইলাম সেই কাজ করাই এজন্যই যখন রাসুলের বয়স চল্লিশ বছর পূর্ণ হইল এবার আল্লাহ আব্দুল্লার পুত্রদ নয় এবার আল্লাহ ঘোষণা দিলেন মোহাম্মদ রাসুল উল্লা আল্লাহ রাসুল তখন থেকেই আবু জাহাল আবুলাহ সহ কুরাইল বংশের বড় বড় নেতারা তার বিরুদ্ধাচরণ শুরু করেন একদিন আফনাস নামক এক সর্দার আবুজাহালকে জিজ্ঞেস করেছিল যে সমস্ত কথাবার্তা বলে আবুজাহাল চিন্তা করে দেখলো আর যদি আমি জবাব দেই সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো লাগেন আর যদি আমি জবাব দেই মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কই লাগেন আবু জেহেলদেরকে এমন টেকা নিয়ে টেকা আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত রসুলকে দাওয়াত দিতে আদেশ করেন নাই আফনা সাহেব প্রশ্নে আবু জেহেল বিপাকে পড়ে গেল মুহাম্মদ সত্য বলে বলে জবাব দেওয়ার উপায় নাই মিথ্যা বলে জবাব দেওয়ার উপায় নেই যদি আবু জাহাল জবাবে বলে মোহাম্মদ সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন যদি আবু জাহাল দেয় এই কারণে সত্য বলে মিথ্যা বলে এইরকম কোনো পরিষ্কার জবাব দিতে না পেরে আবু জাহাল বলল যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছিল ততদিন সত্য বলেছিল যখন আল্লাহ কালাম নাদির হওয়ার কথা যখন থেকে বলে তখন থেকে মিথ্যা পর্যন্ত আমরা আল আমিন বলেছি আর এখন মানি না জবাবের সার্বনম হল চল্লিশ বৎসর পর্যন্ত আল্লাহর কালাম নাজিল হওয়ার কথা যতদিন বলেননি ততদিন সত্য বলেছিলেন এই জন্য ততদিন তিনি আল আমিন ছিলেন চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর কালাম নাদ হওয়ার কথা যখন থেকে বলেন তখন থেকে তিনি বিত্যাবাদী হয়ে গেছেন এইজন্য এখন আর তাকে ফলো করা যায় না আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ আলমিন সুরায় আন তেত্রিশ নম্বর আয়াত নাদিল করে বলেন। আল্লা সুরামের তেত্রিশ নম্বর আয়াত নাজিল করে বলেন করিম সাল্লাম আমি আল্লাহ খুব ভালো রকম জানি এদের যে কথায় আপনি অন্তরে বেতা পান এরা যে বলে যে আল্লাহর কালাম নাজিল হওয়ার ব্যাপারে আপনি মিথ্যা বলেন এই কথায় আপনি অন্তরে ব্যথা পান কিন্তু আপনি লক্ষ্য করে বলুন দেখুন চল্লিশ বৎসর পর্যন্ত আপনি আমার কথা বলেননি আপনার কথা বলেছিলেন তখন ছিলেন আপনি সত্যবাদী যখন থেকে আমার কালাম নাজিল হওয়ার কথা বলতেছেন তখন হলেন আপনি মিথ্যাবাদী সুতরাং এরা আপনার কথাকে মিথ্যা সাব্যস্ত করল না এরা আমি আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করল কাজে এদের কথায় আপনার আপনার ছে আমি বেশি দুঃখিত হবার কথা এরা তো আপনার কথাকে মিথ্যা বলে না আমার কথাকে মিথ্যা বলে এই অবস্থায় আবুজাহাল আবুলাহাব সহ মক্কার কুরাইল বংশের মূর্তি পূজার বড় বরণে তারা যেভাবে একদিকে বলেছে যতদিন কোরআন নাদিল হওয়ার কথা বলেনি ততদিন মুহাম্মদ সত্য বলেছে যখন থেকে কোরআন নাদিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে এই এইরকম একটা কথা আরেকটা অপবাদ তারা দিল যে মুহাম্মদ যতদিন পর্যন্ত তার কাছে কোরআন না হওয়ার কথা বলেনি ততদিন পর্যন্ত সে লাভের পথে ছিল যখন থেকে সে তার কাছে কোরআন নাজির হওয়ার কথা বলতে লাগলো তখন থেকে সে ক্ষতিগ্রস্ত হইয়াল কোরআনের কথা বলার আগ পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর হুকুম মানার নবীর তরিকা পালন করার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তিনি লাভবান ছিলেন এই দাওয়াতগুলি যখন থেকে দেওয়া শুরু করলেন তখন থেকে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লা পাকিন করেছেন আশা করি কোন প্রেক্ষিতে আল্লা সুরানাদীন করেছেন পরিষ্কার বুঝতে পেরেছেন আপনারা যখন তারা বলল। এতদিন মুহাম্মদ লাবের পথে ছিল এখন পথে চলে গেল এই কথার প্রতিবাদে আল্লাহ করেছে কাজেই এই সুরার ভিতরে আল্লাহ শুধু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই নন সারা দুনিয়ার সমস্ত মানুষের কোন কোন মানুষ লাভবান আর কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত এই লাভ ক্ষতির সুস্পষ্ট প্রদান করেছেন এই সুরার বিস্তারিত তফসিল জানার সুযোগ না পাইলেও এই সুরার মোটামুটি তফসিলটা আমরা বুঝতে পারলে আমরা প্রত্যেকে হিসাব মিলাইয়া দেখতে পারবো যে আমি আমার জীবনে লাভবান না ক্ষতিগ্রস্ত এই সুরাকে আল্লাহ আলামিন প্রতিটি মানুষের জীবনকে যাচাই করার মতো একটা স্কেল বানাইছেন সুরাতুল আসরের স্কেল দিয়া তোমার জীবনকে মাপিয়া দেখো তোমার জীবনটা লাভের জীবন না ক্ষতির জীবন এই সুরার ভিতরে আল্লাহ সুস্পষ্ট বিবরণ দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলির জীবনে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত তা পরিচয় করার সুস্পষ্ট স্কেল এই সূরাকে আলো বানাচ্ছে এই সূরার নাম সুরাতুল আসর আসর শব্দের বিভিন্ন অর্থ আছে দৈনিক পাঁচ বেলার নমাজের মধ্যে একটা নমাজের নাম আছে সলাতুল আসর এই নমাজটা যে সময়ে পড়া হয় ওই সময়টার নামও আসরের সময় আবার ব্যাপক অর্থে যে কোনো দীর্ঘ সময় কেউ আসর বলা হয় আল্লাহ আল্লাহরুল আলমিন এই সুরার শুরুতেই ওয়াল আশ্রি আমি আসরের কসম খাই আমি আসরের নমাজের কসম খাই আমি আসরের সময়ের কথম খাই আমি তোমাদের অতীত ইতিহাসের দীর্ঘ সময়ের কথম খেয়ে বলতেছি ভালো রকম বুঝে নাও মানুষ দুনিয়াতে লাভবান কে হয় আর ক্ষতিগ্রস্ত কে হয় কোন মানুষ দুনিয়ার জীবনে লাভবান আর কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আসরের কথম খেয়েছেন আসরের কথা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গলার যে অক্ষমতার কথা বলেছিলাম এই জন্য কতার ফাঁকে ফাঁকে আমি একটু গরম চা পান করলে গলাটা একটু ক্লিয়ার হয় কিন্তু দেখতে সুন্দর দেখায় না আমি বুঝি এটাকে বাংলা ভাষায় দৃষ্টি কত বলে আপনারা সবাই তাকাইয়া রইলেন আমার দিকে আর আমি মা ফাঁকে ফুঁকে একটু চা পান করলাম এটা দেখতে সুন্দর দেখায় না কিন্তু এটা আমার জন্য নয় আমি অভ্যাসগত ভাবে চা খাই না নিয়মিত চা খাওয়ার কোন অভ্যাস আমার নাই বয়ান করার সময় যখন গলায় আবার যখন নষ্ট হইয়া যায় তখন একটু গরম চা পান করলে আবার গলাটা ক্লিয়ার হয় আপনাদেরকে একটু বেশি সময় কথা শোনাইতে পারি এটা আপনাদের সাথে এই জন্য করি ক্ষমার দৃষ্টিতে দেখবি আল্লাহ পাকুল আলমিন এই সুরার শুরুতে ওয়াল আশ্রী বলে আসরের কথম খেয়েছে এর তিনটা ব্যাখ্যা হতে পারে এক নম্বর আসরের নামাজের কথম খেয়েছে দুই নম্বর আসরের সময়ের কসম খেয়েছে তিন নম্বর মানুষের অতীতকালের দীর্ঘ সময়ের কথম খেয়েছে এই তিনটা কসমের ব্যাখ্যা করতে গেলে তিনটা কসমের ব্যাখ্যায় আমাদের বাকি সবটুকু সময় শেষ হয়ে যাবে আমরা লাভ ক্ষতির ক্ষতি মিলাবার মত সুযোগ পাব না এই আসরের নামাজের কথম কেন খাইলেন এই প্রশ্নের জবাব আজকে আলোচনা করতে যাব না আসরের সময়ের কসম কেন খাইলেন এই প্রশ্নের জবাব আজকে আলোচনা করতে যাব না শুধু অতীতকালের দীর্ঘ দীর্ঘ সময়ের কসল কেন খাইলেন এই প্রশ্নের জবাবটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি মর্ম হল সাক্ষী হাদিসে হজরত রসুল করিম সাল্লাম বলেন আল বজ্জিন কোন মানুষ যদি কোন মানুষের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করে মামলা দায়ের করে তাহলে এই মামলা মুকদ্দমার মধ্যে এক পক্ষকে বলে বাদী আর এক পক্ষকে বলে বিবাদী মামলা পক্ষ থাকে একটা পক্ষর নাম বাদী আর একটা নাম বিবাদী বাদী বিবাদী কাকে বলে এটাও একটা মত মতো জিনিস কেরাম তস্বিনের কিতাবে লেগেছেন মামলায় যার দাবি উঠাইয়া নিয়া গেলে মামলা ডিসমিস হইয়া যায় তার নাম হইল আর যে ব্যক্তি তার বক্তব্য উঠাইয়া নিলে ও ডিসমিস হয় না মামলা উঠাইয়া না নিলে মামলা ডিসমিস হয় না তার নাম হইল বিবাদী ধরুন আপনি আদালতে মামলা করলেন আমার বিরুদ্ধে আমার কাছে আপনি দশ হাজার টাকা পাবেন আগের তারিখে মামলা করলেন আমার কাছে দশ হাজার টাকা পাবেন পরের তারিখে গিয়া যদি বলেন আমি আমার দাবি উঠাইয়া নিলাম মামলা থাকবে না আপনি বান আর আমি যদি আদালতে বলি হ্যাঁ ঠিক আছে তিনি আমার কাছে দশ হাজার টাকা পাবেন তবুও মামলা ডিসমিস হবে না আমি যদি বলি আমার কাছে ইনি টাকা পাবেন না তবুও মামলা ডিসমিস হবে না সুতরাং যার দাবি উঠাইয়া নেওয়া না নেওয়ার উপর মামলা ডিসমিস হওয়া নির্ভর করে না তিনি বিবাদী আর যার দাবি আদালত থেকে উঠাইয়া নিলে মামলা ডিসমিস হইয়া যায় তার নাম বাদী হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আলবাইজ আল আলাল দায়ী মামলার বাদীর জন্য দরকারি যে তুমি যে দাবি করে মামলা করেছ তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ করো বাদী যদি আদালতে তার দাবির পক্ষে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তাহলে আল্লাহ রসুল বলেন বিবাদী কসম খাইয়া অস্বীকার করতে হবে এই কসম খাওয়ার মানে হইল আমি আল্লাহর নামে কথম খাইয়া বলতেছি সে আমার কাছে দশ হাজার টাকা পাবে না এই কথম খাওয়ার মানে হলো আমার আর কোন সাক্ষী নাই আল্লাহ সারা আল্লাহ আমার সাক্ষী যে জিনিসের কথম খাওয়া হয় ওই জিনিস যে ব্যাপারে কথম খাওয়া হয় ওই ব্যাপারে সাক্ষী হয় আমি আদালতে কসম খাইলাম আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি সে আমার কাছে টাকা পাবে না এর মানে হলো সে যে আমার কাছে টাকা পাবে না এই ব্যাপারে এই দুনিয়ার কোন মানুষ আমার সাক্ষী নয় স্বয়ং আল্লাহ আমার সাক্ষী যার কথম খাওয়া হয় তারে কথম খাইয়া যে বিষয় স্বীকার বা অস্বীকার করা হয় এই বিষয়ে সাক্ষী না হয় এই নীতি অনুপাতে আল্লাহাকবুল আলমিন দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত আর কোন মানুষ লাভবান অতীতের ইতিহাসের কথম খাইছেনগ্রস্ত লাভবান আমি যে বলতে যাইতেছি আমার কথার সাক্ষী অতীতের ইতিহাস অতীতের ইতিহাস আমার কথার সাক্ষী অতীতের কথার ইতিহাস কিভাবে সাক্ষী হল আমরা একটু পরে বুঝার চেষ্টা করব এর আগে আমরা দেখি অতীতের ইতিহাসের কথম খেয়ে অতীতের ইতিহাসকে সাক্ষী করে আল্লাহ লাভবান এবং আল্লাহ বলেন ইন্সান সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র একদল মানুষ ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত আর চার কাজ কর্নেওয়ালা মানুষেরা শুধু লাভবান এই চার কাজের বিবরণ বোঝার আগে চার কাজ যারা করে না তারা ক্ষতিগ্রস্ত আর চার কাজ যারা করে তারা লাভবান এই চার কাজ করার দরকার লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে মহাসিরিন তসির এর কিতাবে লিখেছেন যার ব্যবসায় মুনাফা তো না পুঁদিও গেল ব্যবসা করতে যে মানুষ পুঁজি খাটায় পুজি খাটাই যা ব্যবসা করল ব্যবসা করে কোন মুনাফা তো পাইলই না আর পুজিও গেল এই ব্যক্তির ব্যবসাকে বলে ক্ষতি আর যে ব্যক্তির পুজি গেল কম মুনাফা আসলো বেশি এই ব্যক্তির ব্যবসাকে বলে লাভ আল্লাহ ফ্রলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে একটা পুঁজি দিয়া একটা ব্যবসা করার জন্য পাঠান এমন একটা মানুষ নাই যাকে পুঁজি দিয়া পাঠান না এবং ব্যবসা করার জন্য পাঠান না প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে একটা পুঁজি দিয়া পাঠান একটা ব্যবসা করার জন্য পুঁদিটা কি পুঁদিটা তার লাইফ তার জীবনটা হইল তার পুঁদি দুনিয়াতে পাঠাইলাম। কাউকে ২০ বছরের পুজি দিয়া দুনিয়াতে দুনিয়া এই পুজি দিয়া তুমি ব্যবসা করবে দুনিয়াতে যে ব্যবসায়ের দ্বারা তুমি পরকালের জান্নাতের খরিদার হবে জান্নাতের জীবন অনন্ত অসীম আর দুনিয়ার জীবন সসীম দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর জান্নাতের জীবন চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী কিছুদিনের জিন্দেগিটা একটা পুঁজি দিয়ে আল্লাহ মাকে পাঠিয়েছেন এটা যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি পুঁজিটা ফুরাবার আগে আগেই আমি চিরস্তায়ী জান্নাতের হরিদার হয়ে যেতে পারি পুজি গেল অসীম না পুজি গেল সীমিত মুনাফাটা সীমিত আসলো না অসীম পুঁজি গেল কম মুনাফা আসলো বেশি আল্লাহ বলেন তার জীবন লাভের জীবন লাভের জীবন আল্লাহ এত চমৎকার এই সুরার ভিতরে লাভের জীবন আর ক্ষতির জীবন বুঝাইছেন আপনারা বুঝলে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই তের পেয়ে যাবেন আপনার দুনিয়ার জীবনটা লাভের হইল না ক্ষতিগ্রস্ত হইল যার পুঁজি গেল কম মুনাফা আসলো বেশি তার ব্যবসার নাম লাভ যার মুনাফা তো আসলোই না পুঁজিও গেল তার ব্যবসার নাম ক্ষতি যার দুনিয়ার জীবনও শেষ হইল জানাতো লাভ করল না দুনিয়ার জীবন একটা পুঁজি এই পুঁজি দিয়া তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন জান্নাত কিনার ব্যবসা করতে জান্নাত কিনার ব্যবসা করতে পুঁজি ফুরাইয়া গেল জান্নাত কিনতে পারল না মুনাফাও পাইল না পুঁজিও গেল তার জীবন ক্ষতিগ্রস্ত আর যে ব্যক্তি পুঁজি ফুরাবার আগে আগে জান্নাতের চিরস্থায়ী জীবনের খরিদ্দার হইতে পারল এই ব্যক্তি দুনিয়ার জীবন ব্যবসায়ে লাভবান হয়ে গেল এই যে লাভ কতির এই ডেফিনেশনটা এটা বুঝলে আল্লাহ আলমিন অতীতের ইতিহাসের কথন খেয়েছে অর্থাৎ অতীতের ইতিহাসকে সাক্ষী করেছেন অতীতের ইতিহাস গেটে উঠে দেখো তোমরা দুনিয়ার জীবন ফুরাইল জান্নাত পাইল এমন লোক অতিবাহিত হইয়া যারা গেছে তাদের সকলের জীবন ক্ষতিগ্রস্ত হইয়া গেছে দুনিয়ার কোন জীবন ফুরাবার আগে আগেই যারা জান্নাতের গেছে। এই দুনিয়ার জীবন যাপনে তারা লাভবান হইয়া গেছে এই কথাটা যে আমি বললাম আমার অতীতের ইতিহাসের কথম খাইয়া বললাম কেন আমার এই কথার সত্য প্রমাণ পাবে তোমরা অতীতের ইতিহাসে সুতরাং অতীতের ইতিহাস আমার এই কথা সাক্ষী অতীতের ইতিহাস এই কথার এই জন্য আল্লাহ আসরের কথম খাইছেন অতীতের সময়ের দীর্ঘ সময়ের কথম খাইছেন অতীতের দীর্ঘ সময়ের আলোচনা পর্যালোচনা করে তোমরা দেখো কারা কারা লাভবান ছিল আর কারা কারা ক্ষতিগ্রস্ত ছিল এই জন্য আল্লাহ তক্রবুল আলমিন পবিত্র কুরানের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের मात्र पांच शत आया विधि विधान दिए हालाल हरण कस करते जायज का जायज यवरण नाम हु विधि विधान प्राये छह हजार आयात मात्र पांचश आयाते आल्ला विधि विधान दिए সাড়ে ছয় হাজার আয়াতের পাঁচশো আয়াতে বিধি বিধান থাকলে আর বিধি বিধান ছাড়া মত আয়াত আয়াতে আছে শুধু নসিহত উপদেশ এই ছয় হাজার আয়াতের মধ্যে আল্লাহর আলমিন তিন ভাবে ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে নসিহত করেছেন তিন পদ্ধতিতে দুনিয়ার মানুষকে উপদেশ দিয়েছেন বুঝে থাকলে একটু তো একেবারে বলুন ছয় হাজার আয়াতে যদি তিন প্রকারের ওয়াজ থাকে তাহলে এক এক প্রকারের ওয়াজে গড়ে কত আয়াত হয় দুই হাজার যে তিন পদ্ধতির ওয়াজ আল্লাহ করেছেন ছয় হাজার আয়াতে এর প্রথম পদ্ধতির নাম তসকির বি আয়াত ইল্লা আল্লাহর কুদ্রতের বিবরণ দিয়ে আওয়াজ দ্বিতীয় পদ্ধতির নাম তস্কির বিবরণ দিয়ে পরকালের জীবনের বিবরণ দিয়ে আওয়াজ ছয় হাজার আয়াতে আল্লাহ দুনিয়াবাসী মানুষের জন্য তিন প্রকারের ওয়াজ করেছেন কুদ্রতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন তাহলে তিন প্রকার ওয়াজ যদি আয়াতে হয় তাহলে এক প্রকার আয়াত এক প্রকার ওয়াজে গড়ে কত আয়াত হয় এবার দয়া করে বলুন তো কোরআনে আল্লাহুল আলমী অতীতের ইতিহাস বর্ণনা করেছেন অতীতের ঘটনা বর্ণনা করেছেন গড়ে কত আয়াতে দুই হাজার আয়াত এর মধ্যে সূরাতুল আসরের মধ্যে কত আয়াত? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ bissাব। এই মাত্র তিনটি আয়াত অতীতের ইতিহাসের বিবরণ এই তিন আয়াত তা তিন আয়াতই অতীতের ইতিহাস নয় শুধু এক হাজার নয়শ সাতানব্বই আয়াত সুরাত রয়েছে ওই সবগুলি আয়াতে আল্লাহ অতীতের ইতিহাস বয়ন করেছেন কেন এই সুরাতে আল্লাহ ইতিহাসের আমার সাক্ষী ইতিহাস পর্যালোচনা করলেই তোমরা দেখতে পাবে দুনিয়ার জীবনে লাভবান খারাপ ক্ষতিগ্রস্ত করা অতীতের যাদের ইতিহাস আল্লাহ কোরআনে বারবার বর্ণনা করেছে। এর মধ্যে একটা লোকের ইতিহাস কোরআানে আল্লাহ সবচেয়ে বেশি পরিমাণ বর্ণনা করেছে পবিত্র কোরআনের ছাব্বিশ জায়গায় একটা লোকের ইতিহাস আল্লাহ বর্ণনা করেছে এই লোকটার ব্যক্তিগত নাম তত্ত্ববিদ ঐতিহাসিকদের মতে রামাসিস কোরআনের বাসায় এই নুকতাকে ফেরাউন নামে পরিচয় দেওয়া হয়েছিল ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনের বর্ণনা করেছে ফেরাউন কোরআন হওয়ার পরে এসেছিল দুনিয়াতে না অনেক আগে এই কোরআনে ফেরাউনের ইতিহাস সব্বিশ জায়গায় বর্ণনা করা হইল কেন শুধু দুনিয়ার মানুষকে লাভবান আর ক্ষতিগ্রস্ত চিনার জন্য হজরত মুসা আলহিস এবং ফেরাউনের ইতিহাস পড়ে দেখো লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে ফেরাউন ছিল তার উভা ব্যক্তিগত নাম ছিল কিন্তু এখন রামাশিস কইলে বিশেষ জ্ঞানী লুকেরা ছাড়া তত্তবিদ আলেমগঞ্জারা আর কেউ চিনবেনই না কিন্তু ফেরাউল কইলে সর্বলোকে চিনে আবু জাহালের আসল নাম আবু জাহাল ছিল না আবু জাহালের আসল নাম ছিল আবুল হাকব আবু জাহাল হইল তার পরিবর্তিত নাম এখন আবুল হাকাম কইলে কেউ চিনে না আবুল আবু জাহাল কইলে সবাই চিনে আবুল আহাবের আসল নাম আবুল আহাব নয় আবুল আহবের আসল নাম আব্দুল উজ্জা আব্দুল উজ্জা বললে কেউ চিনে না আবুল আহাব কইলে চিনে ফেরাউনের আসল নাম রামাসিস রামাসিস কেউ চিনে না ফেরাউল কইলে চিনে তাই আমরা যে নামে সবাই চিনে সেই নামটাই ব্যবহার করব ঘটনাটা বোঝার জন্য ফেরাউনের ঘটনা আল্লাহ আল্লাহুল আলমিন কোরআনে ছাব্বিশ বার বর্ণনা করেছেন কেন শুধু দুনিয়ার মানুষকে লাভবান খেয়ে আর ক্ষতিগ্রস্ত ছিল এবং তফসিলের কিতাবে লেখা আছে ফেরাউল মিশনে রাজত্ব করেছিল চার শত বছর ফেরাউন মিশনের রাজা ছিল কতদিনের রাজা চারশো বৎসরের রাজা এই চারশ বৎসরের ভিতরে কোনো নির্বাচন নাই কোনো আন্দোলন নাই কোনো বিপ্লব নাই গদি সারার কোনো প্রশ্ন নাই একজনে গদি সারবে আরেকজনে গদি দখল করবে এমন কোনো প্রশ্ন নাই বিনা প্রশ্নে বিনা আন্দোলনে বিনা বিপ্লবে বিনা ইলেকশনে বিনা সিলেকশনে একাদারে চার শত বৎসরের গদিনিসা ছিল মিশনের ফেরাউন এই চারশ বছরের ভিতরে ফেরাউনের কোনদিন গায়ে জ্বর আসেনি চার শত বৎসরের ভিতরে ফেরাউনের কোনদিন মাথা ব্যথা হয়নি চার শত বৎসরের ভিতরে কোনদিন ফেরাউনের সর্দিও করেনি বুধেটাকে বলুন ফেরাউন যে চারশো বৎসরের রাজা ছিল এটা কি রুগ্ন রাজা না সুস্থ রাজা চারশত বৎসর পর্যন্ত রাজত্ব করা আবার সুস্থ থাকা একটা মানুষের পক্ষে স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক এমত অবস্থায় এক সময় ফেরাউন তার দেশবাসীর কাছে শুধু গদিতে বসে থাকা তুষ্ট হতে পারলো না দেশবাসীর সারা দেশের মানুষ এক ব্যাগকে মেনে নিল হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের রাজা হো আপনি আমাদের ক্ষুধা হকুল আলমিন যতদিন পর্যন্ত রাজত্ব করল ততদিন পর্যন্ত তাকে দংশ করার সিদ্ধান্ত নিলেন না যখন সুদা সাজল তখন আল্লাহ ফক্রাব্বুল আলমিন তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন মরণের আগে আগে তোমার বুঝতে হবে হুদা কাকে বলে তাই আল্লাহ ফেরাউনকে হুদা কাকে বলে বুঝাবার জন্য চিনাবার জন্য সর্বপ্রথমে যে পদক্ষেপটা নিলেন সেটা হলো। মিশরের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষিকাজ চলে ওই নদীকে আল্লাহ হুকুম দিলেন নদীর পানি শুকাইয়া যাও সারা দেশের কৃষকদের কৃষিকাজ যে নদীর পানির দ্বারা চলত আল্লাহর হুকুমে সেই নদীর পানি সবটুকু পানি শুকাইয়া গেল আপনারা কি মানে করেন নদী নালা খালবিল সাগর মহাসাগরের পানি আল্লাহর হুকুম মতে চলে কিনা আল্লাহ তো বলেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি বালা কিল্লা তাফকাহুনা তাসফীহাহুম প্রতিটি দুলার কোনা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে চলে তোমরা টের পাও না প্রতিটি দুলার কোনাও পালন করে চলে বিনুমাত্র হুকুমের ব্যতিক্রম করে না বলে আকাশের সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আপনাদের কেন জানা থাকলে বলুন তো বৈজ্ঞানিকদের রায় সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড় তেরো লক্ষ তেরো লক্ষ পৃথিবী একত্রে জুড়া দিলে যত বড় হবে সূর্যটা কি তত বড় অথচ আল্লাহ বলেন অসমিল এই বিশাল সূর্য যে তোমাদের মাথার উপর দিয়ে আসা যাওয়া করে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পাবে না ডিসিপ্লিন রক্ষা করে সূর্য ডিসিপ্লিন রক্ষা করে কার আদেশে আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ আদেশে নাকি আপনাদের এলাকায় সূর্য কোনোদিন উত্তর দিকে উদয় হইয়া দক্ষিণ দিকে অস্ত যায় আপনাদের এলাকায় সূর্য কোনোদিন পশ্চিম আকাশে উদয় হইয়া পূর্ব আকাশে অস্ত যায় না প্রতিদিন একই নিয়মে উদয়স্ত হয় এই নিয়ম শৃঙ্খলা সূর্য রক্ষা করে কারুকুমে আল্লাহ আকাশের সেই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বিশাল সূর্য যেমন ভাবে আল্লাহর হুকুম বিন্দু মাত্র লঙ্ঘন করে না ঠিক তেমনিভাবে পৃথিবী দুলার খনা পর্যন্ত আল্লাহর হুকুম বিন্দু মাত্র লঙ্ঘন করে দুইটা জাতিকে আল্লাহ আলমিন হুকুম লঙ্ঘন করার সামান্য একটু ক্ষমতা দিয়েছে আর জগতের কাউকে হুকুম করার ক্ষমতাই আল্লাহ দান করে কলাগাছকে হুকুম দিয়েছেন কলা নামক ফল ধরতে এই জন্য কলাগাছে জীবনে কোনোদিন কাঠাল ধরে না ক্ষমতাই নাই তার এই দেশে কোন কলা গাছের ক্ষমতা আছে কাঁঠাল ধরা আল্লাহর হুকুম ঠিক মতো করে কলা গাছুন গাছকে আল্লাহ হুকুম দিয়েছেন সারা জীবন বর তেতুন গাছকে হুকুম দিয়েছেন সারা জীবন আঙ্গুর ধরতে হবে কোনোদিন তেতুন ধরা যাবে না ঠিক পালন করে আঙ্গুর গাছ আল্লাহর হুকুম ঠিক মতোই পালন করে না মাঝে মধ্যে তেতুন ধরে ঠিক পালন করে যেমন ভাবে আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা সাগর মহাসাগর নদী নালা সবগুলি আল্লাহর হুকুম করায় গন্ডায় পালন করে ঠিক তেমনিভাবে প্রতিটি দুলার ক্ষণা আল্লাহর হুকুম করায় গন্ডায় পালন করে ব্যতিক্রম করার ক্ষমতাই তাদেরকে দেওয়া হয় নাই দুইটা জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ কেতুন দাসকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন আকাশের আলোচনা আজকের জন্য মূলত বিদেশ করেছেন নামাজ পড়তে আদেশ করেছেন কিনা নামাজ না পরেও সময় কাটাবার ক্ষমতা দিয়েছেন মানুষ জাতিকে আল্লাহ আদেশ করেছেন রমজান না রোজা রাখতে রুদা না রেখেও দিনের বেলায় খানা পিনা করার ক্ষমতা দিয়েছেন তাহলে আল্লাহ নিষেধ লঙ্ঘন করার ক্ষমতা মানুষকে দিয়েছেন কিনা দিয়েছেন আর কোন জাতিকে দেননি অন্যদেরকে দিলেন না কেন আর মানুষকে দিলেন কেন তেঁতুল গাছকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন না কেন আকাশের সূর্যকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন না কেন মানুষকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন কেন এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে নমাদের পরে আলোচনা শুরু হবে